আলহামদুলিল্লাহ আমরা শ্রাবণ মাসের শেষ দশকে পৌঁছে গিয়েছি এক সপ্তাহ বা সম্বন্ধে কিছু বেশি বাকি রয়েছে এক আল্লাহতাল অফুর নিয়ামত বান্দাদের জন্য অপেক্ষা করছে আল্লাহ কত ক্ষুদরত এবং মেহরবানি এবং রাহমত তিনি কিসে কৃষি সময়কে অতিরিক্ত মর্যাদা দান করে দুর্বল মুসলমানদেরকে তাদের দুর্বলতা কাটিয়ে উঠে একটি সুন্দর মানে পৌঁছানোর জন্য আল্লাহ আল্লাহতালা উৎসাহিত করতে একটি মাস দান করেছেন আর মাত্র এক সপ্তাহ বা সামান্য বেশি এই মাসটি আমাদের সামনে এসে যাচ্ছে এই মাসটি আল্লাহ তারা এক অপূর্ব নিয়ামত এই মাসকে যে ব্যক্তি পেয়ে যায় আরেকটি মাস তার জীবনে পেয়ে যায় সে ব্যক্তি সত্যি ধন্য সে ব্যক্তি অনেক সৌভাগ্যের অধিকারী কিন্তু যারা এই একটি মাসকে অল্পের জন্য হারিয়ে ফেললো তারা অনেক বড় নিয়ামতকে মিস করে আমরা ইতিমধ্যেই এই কয়েকদিনের মধ্যে বেশ কয়েকটি জানাজা পড়েছি যারা রমাদানকে অল্পের জন্য মিস করেছে। রসুল্লা সালাম বর্ণিত হয়েছে আসা উপলক্ষে তিনি বললেন এই মাস তোমাদের এসে গেল এসে যাচ্ছে অত্যন্ত পবিত্র মাস যে মাসটির রোজাকে আল্লাহ তালা তোমাদের প্রতি ফরজ করে দিয়েছেন যে মাসে জানাতের জর খুলে রাখা হয় যে মাসে জাহান নামের দরকার রাখা হয়ত থেকে বঞ্চিত থাকল সকল কল্যাণ থেকে সে বঞ্চিত হয়ে গেল প্রখ্যাত ইমাম ইবন রাজা রহমতুল্লাহ বলেন এই হাদিসটি হচ্ছে রমাদান উপলক্ষে আমরা একে অপরকে বারকবাদ জানাতে পারি শুভেচ্ছা জানাতে পারি তার গলিল এবং প্রমাণ কারণ এই হাজি নবী করিম সাল্লা নিজে মুসলিম উম্মাকে মোবারক জানিয়েছেন সুসংবাদ দিয়েছেন দিয়েছেন। তিনি আরও বলেছেন যে কেন আমরা মোবারকবাদ জানাবো না মহম্মের জন্য জানাতের দরজা খুলে রাখা হচ্ছে কেন মোবারকবাদ জানাবো না গুনাগাদের জন্যে আহ নামকে বন্ধ করে দেওয়ার সুসংবাদ এসেছে কেন আমরা জানাবো না হচ্ছে প্রখ্যাত ইমাম সৌদার রহমতুল্লাহ আলি বলেন এই মাসের অপেক্ষা সাহাবিরা সালফে সালেহিনরা কেমন ইন্তজার করলেন ছয় মাস থেকে দরখাস্ত দিয়েছেন যেটা আমরা বারে শুনেছি আল্লাহ আর ছয়টি মাস বাকি আছে আপনি মেহরবানি করে কবুল করুন আবি কাছি রহমতুল আলী বলেন যে অনেক সালসালহীন দোয়া করতেন যে দোয়ার অর্থ হচ্ছে যে আল্লাহ আমাকে রমাদানের কাছে অর্পণ করুন রমাদানকে আমার কাছে অর্পণ করুন এবং আমার কাছ থেকে রমাদানকে আপনি মকবুল হিসাবে গ্রহণ করুন এই একটি রমাদান পাওয়া জীবনে বড় ডিফারেন্স হয়ে যেতে পারে কত বড় ডিফারেন্স হয় একটি হাদিস আমাদের কাছে পরিষ্কার করবে তলহাই অবৈদ রাজি আল্লাহ আনহু তিনি বললেন যে দুই জন ভাই মুসলিম হয়ে এসেছিলেন বালি কবিলার থেকে এবং তারা দুইজনই ভালো মুসলিম ছিলেন কিন্তু আমি লক্ষ্য করেছিলাম যে একজন ভাই এ বাদাতে এবং দিনের জন্য কষ্ট করতে সংগ্রাম সাধনা যুদ্ধজিহাদে অনেক বেশি অগ্রসর ছিলেন তো এক পর্যায়ে এই দুইজন ভাইয়ের একজন ভাই যুদ্ধজিহাদে অংশগ্রহণ করে শাহাদত বরণ করলেন তারপরে আরেকটি ভাই তার সঙ্গে যিনি ছিলেন তিনি আরো এক বছর হায়াত পেলেন ওনার পরে শহীদ ভাইয়ের পরে এবং তিনি এক বছর পরে স্বাভাবিক মৃত্যু বরণ করলেন ওনার কপালে জোটে নি। তা আমি দুজনকে একদিন স্বপ্নে দেখলাম যে যিনি আগে যিনি পরে ইন্তিকাল করেছেন স্বাভাবিক মৃত্যু এবং যিনি পরে যিনি আগে শহীদ হয়েছেন দুজনেই জান্নাতের গেইতে ইন্তজার করছেন জাননাথে ঢুকে না আমি দেখতে পাচ্ছি জান্নাতের ফেরা এসে যিনি পরে মারা গিয়েছেন শাহাদ বরণ করেননি তাকে আগে জান্নাতে নিয়ে গেলেন এর পরে শহীদ ভাইকে এসে নিয়ে গেলেন আমি স্বপ্ন দেখিয়ে অনেক মুসলিম ভাইদের সঙ্গে শেয়ার করলাম তারা বললেন আর কি বল ও বেটা শহীদ হয়েছে ওই ভাই সে পরে যাবে আর স্বাভাবিক মৃত্যুবরণ করেছে সে আগে যাবে এটা কেমন কথা এই কথাটা অনেকেই শেষ পর্যন্ত নবী করিম বলল তোমার এখনো সময় হয় নাই এখন যাও তিনি আসলে মৃত্যুবরণ করেননি তিনি জেগে স্বপ্ন অনেককে শেয়ার করলেন এরপরে যখন নবী করিম সাল্ল আলসমের কাছে খবরটা আসলো তিনি স্বাভাবিককে দেখে বললেন তোমরা আশ্চর্য হয়ে গেছ যে পরে যে ভাই স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন উনি কিভাবে শহীদ ভাইয়ের আগে জাননাতে যা বলত সে কি আরেকটা রমাদান নিজের জীবনে পাইনি এই রমাদানের স্বাব তাকে কোথায় নিয়ে গেছে তোমরা কি জানো না এবং এরপরে আরো একটি বৎসর সে কত নামাজ পড়েছে কত অন্যান্য দিকের দোয়া শেখ ভাই ইত্যাদি করেছে যার ফলে তার জীবনের একটি বছর অতিরিক্ত না তাকে আল্লাহর অনেক কাছে নিয়ে গিয়েছে আমাদের জীবনে আরেকটি রমাদান্টি দেখা যাবে রমাদান তো পাবো অনেক রমাদান তো পেলাম কিন্তু রমাদান থেকে কি পেলাম সাল হিন্দ বলতেন যে আল্লাহ রমাদানকে আমার কাছে এমন ভাবে পৌঁছান এবং আমাকে রমাদানের কাছে আমাকে রমাদানের কাছে পৌঁছান পঞ্চাশটি রমাদান আমরা অনেকে কাটিয়েছি এইরকম যেন না হয় এই রমাদান আল্লাহ যদি মিলিয়ে যায় একটি ভালো পরিকল্পনা করে ফেলি যেটা আমরা একাধ আগে বলেছিলাম পরিকল্পনা না থাকলে এমনি করেই চলে যাবে দিনগুলো রাতগুলো যেভাবে অন্যান্য বৎসর জীবন থেকে চলে গেছে শান্তির সাথে পড়তে পারি জামাতে পড়তে পারি ওমরার জন্য পরিকল্পনা করলে এই এক রমাদামাসকে ওরা করলে নবীকারী ইমসা সঙ্গে সঙ্গে হজ করার স্বভাব পাওয়া যায় এটা প্রাণ করি এবং যারা ইফতার করতে ইফতার খাইতে জোগাড় করতে পারে না তাদেরকে ইফতারি খাওয়ার জন্য চিন্তা করি খাওয়ানোর চিন্তা করি গরিব অসহায় মিসকিন শরণার্থী রিফ্রুজি আমাদের প্রতিবেশী পৃথিবীর বিভিন্ন দেশে যারা কষ্টে আছে বেশি করে দান করার চিন্তা করি কারণ রোজাদারকে ইফতার করালে সে সারাদিন রোজাদারকে যে সাব পেল আমি তাকে ইফতার করিয়ে সম পরিমাণ পেয়ে যাব। আমাদের এই সমস্ত দেশে আমাদের ইফতারে দাওয়া দিলে আমরা যেতেও কষ্ট হয় কিন্তু যে সমস্ত দেশে না খেয়ে মরছে তাদের কথা ইফতার খাওয়ার প্রসঙ্গে যদি আসতে হয় তাহলে আরেকটি কথা আসে ইফতারি খাওয়ানো ভালো কিন্তু রসম রেওয়াজের ইফতারি দেওয়া নেওয়া এগুলার থেকে যেন সরে আসে বাপের বাড়ি থেকে এতগুলো ইফতার পেতে হবে এবং অনেককে বিতরণ করতে হবে মুখটাকে বড় করতে হবে এই চিন্তা থেকে আমরা সবাই তবা করি সবাই তবা করতে একমত আমাকে কিছু না মনে বলার দরকার নাই চুপ করে সিদ্ধান্ত নেন যে ইফতারি নেওয়ার চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলবো না দিলে রাগ করব গসা করব মন কষা খুশি খবরদার এই জাহিদিয়ার থেকে আমাদেরকে বাদ আল্লাহ তারা পাক করে দিন হ্যাঁ আমরা কিউ কাউকে ইফতার খাওয়াতে পারি এই জঘন্য অন্যায় থেকে আল্লাহ মুসলিম উম্মাকে হেফাজত করুন এগুলো কিছু করণীয় চিন্তা কিছু বর্জনীয় বিষয়ের চিন্তা বর্জন করার ব্যাপারে আরো বলেছি আমি দুই তিন সপ্তাহ আগে খাবার দেওয়ার ব্যাপারে এত খাবার তৈরি রান্না বাড়া কিচেনের মধ্যে পুরো সময় কাটানো মা বোনদেরকে সবগুলোকে আমরা এ বাজাতে সময় দেব মা বোনদেরকে বলছি আপনাদেরকে বলছি মা সময় বোনা গিয়ে একমত হব হেলদি খাবার খাবো যেটা বলেছিলাম আবার রিপিট করি এই সমস্ত ঝাল তেল ঘি এই সমস্ত বেশি নজর না দিয়ে ফল ফলা দি ইত্যাদি সাদা মাটা ইত্যাদি গুলো স্বাস্থ্যের জন্য ভালো সেগুলোর জন্য আমরা চিন্তা করি আরো কিভাবে সময় কাজে হবে এখন যা সময় দেয় মোবাইল ফোনের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে হোয়াটসঅ্যাপ ফেসবুক এইগুলা কাট করতে হবে কিনা রমাদানে চিন্তা করতে হবে তা না হলে আপনার সময় ছোঁ মেরে নিয়ে যাবে হয়ে যাবে আমরা বঞ্চিত হয়ে যাবো আল্লাহ তালা আমাদেরকে অসুবিধা না অনেকেই মা বাবারা প্রশ্ন করেন আমাদের ছেলে মেয়েদের পরীক্ষা আছে তারা কি পরীক্ষা উপলক্ষে রোজা ভাঙতে পারবে পরে কাদা করবে না এরকম ফ্রি কোনো পারমিশন নাই তবে আর তাহলে সেদিন তারা পানি নিয়ে যাবে খাবার নিয়ে যাবে যখন এরকম সিরিয়াস সিচুয়েশন ফিল করে তখন তারা রুগী হয়ে গেল রুগীর সংজ্ঞায় পড়ে গিয়েছে এইজন্য সেদিন তারা খাবার দাবার করে পানি খেয়ে তাদের এই স্বাস্থ্যকে স্বাভাবিক করে তারা একজামে অনুসরণ করতে পারবে এটা হলো স্পেশাল কনসিডারেশন আল্লাহ তালা ওদের কারণে এই সুযোগ তাদেরকে দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে তো অভিদান করুন